আফজুল্লাহম শৈতাহ আলাদা মহামদ ও সম্পর্কে এবং যখন তিনি একেবারে প্রথম ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করলেন তখন তার উপরও এসেছিল অত্যাচার এবং নির্যাতন এবং সেই অত্যাচার নির্যাতনের মুখে দৃঢ় থাকা দিনের উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহাল মর্যাদাকে দিয়ে বৃদ্ধি করেছেন যখন উসমান কবুল করলেন ইসলামকে গ্রহণ করলেন তখন তার চাচা হাকাম ইবেন আবুল আসেন ওমাইয়া তিনি হুমকি এবং বললেন তুমি তোমার বাপ দাদার দিনকে ত্যাগ করেছ মুহম্মদের দিনের কারণে আমি কখনোই তোমাকে ছাড়ব না যতক্ষণ না তুমি তোমার আগের দিনে ফিরে আসছ অর্থাৎ আমি তোমাকে শাস্তি দেব টর্চার করব অত্যাচার করব যতক্ষণ না তুমি এই নতুন দিন ত্যাগ করছো ওসমান রিজ্লান্ন তিনি বললেন অল্লাহি আমি কোনদিন তা ত্যাগ করব না কোনদিন তা ছেড়েও যাব না যখন ওসমান রিজাহুর চাচা আল হাকাম দেখলেন ওসমান দৃঢ়তার সাথে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত অটল অবিচল রয়েছেন তিনি একসময় তাকে অত্যাচার করা ছেড়ে দিলেন এবং এই বিষয়টির দিকে মনোযোগ দিলে আমরা একটি শিক্ষণীয় বিষয় দেখতে পাই সেটা হচ্ছে যখন একজন মুসলিম তার দিনের উপর অটল অবিচল থাকেন কুপাররা একসময় তার উপরে হতাশ হয়ে পড়েন এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয় যখন উসমানের চাচা দেখলেন উসমান তার দিনের উপর অটল অবিচল রয়েছেন দৃঢ়তার পরিচয় দিচ্ছেন তিনি তাকে অত্যাচার করার ব্যাপারে আশা ছেড়ে দিলেন কারণ পারলেন কারণ বুঝতে পারলেন এটা হচ্ছে অর্থহীন আর অনেক হাদিস রয়েছে যেগুলোতে উসমান রাজ্য চলানোর মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি তিনি কত উচ্চ মর্যাদাসম্পন্ন একজন বিশিষ্ট সাহাবি ছিলেন এর এরপরও আমরা দেখতে পাই কিছু অজ্ঞ লোক যারা অতি তার উসমান রাজু সম্পর্কে সন্দেহ পোষণ করতে চান এমনকি তারা তার মর্যাদাকে আক্রমণ করে কথা বলেন অথচ তারা মূলত উসমান রাজুতাহকে আক্রমণের মাধ্যমে উসমানকে নয় বরং তারা ইসলামকে আক্রমণ করছে আমরা সবাই জানি তিনি হচ্ছেন চারজন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত খলিফাদের একজন খুলাফায় রাশেদার অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন উসমান রাজুতাহ এর এরপরও যখন কিছু লোক অভিযোগ করে যে তিনি নাকি মুসলিমদের বাইতুল মাল থেকে নিকটাত্মীয়দেরকে অর্থ সম্পদ প্রদান করেছেন অর্থাৎ সুফান তারা তাকে আমানতের খিয়ানতের অভিযোগ করে এমন কি কিছু ব্যক্তি উসমান রাজু তান্ন বিরুদ্ধে অভিযোগ আনে তিনি কুরআনকে বিকৃত করেছেন কত ভয়াবহ এবং জঘন্য অভিযোগ সুস্পষ্ট এই সমস্ত অভিযোগের মাধ্যমে তারা উসমান রাজু তান্নকে আক্রমণ করে না বরং তারা ইসলামকে আক্রমণ করছে কুরআনের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছে কুরআন নাকি ভুল এই প্রশ্ন তারা উপস্থাপন করছে এরপরও যদি আমরা শুধুমাত্র তর্কের খাতিরে বা কথার কথা ধরেও নেই তাদের একটি অভিযোগ যেমন তারা বলে যে তিনি মুসলিমদের বায়তুল মাল থেকে অর্থ সম্পদ আত্মসাত করেছেন তিনি নাকি একজন অত্যাচারী শাসক ছিলেন যদি এগুলো তর্কের খাতিরেও সত্য হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাই এই বৈশিষ্ট্যগুলো কি একজন রাইটলি গাইডেড খুলিফার সাথে মিলে এই কি এমন একজন খলিফার সাথে মিলে তিনি সুপ্রতিষ্ঠিতভাবে খুলাফে রাশিদিনের অন্তর্ভুক্ত না। আমরা জানি তিনি হচ্ছেন খুলাফে রাশিদার একজন সম্মানিত খলিফা আনাসিবিন মালিক রাজিউল থেকে বর্ণিত তিনি বলছেন একদিন নবী করিম সাল্লাস্লাম উহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন এ সময় তার সঙ্গে ছিলেন আবু বকর ওমর এবং ওসমান রাদিলহম এমন অবস্থায় পাহাড়টিতে কম্পন সৃষ্টি হলো। পাহাড়টি কেঁপে উঠল রাসু সাল্লাম পাহাড়টির গায়ে আঘাত করে বললেন হে ওহুদ তুমি যাও তোমার উপর শহীদ ব্যতীত অন্য কেউ নেই এই হাদিসি থেকেও আমরা দেখতে পাচ্ছি উসমান রাজি সাল্লাম মর্যাদা কত উচ্চ রাসু সাল্লাহ্লাম যখন বললেন তোমার উপর নবী সিদ্দিক এবং শহীদ ব্যতীত অন্য কেউ নেই এর অর্থ হচ্ছে রাসুউল্লাহ সাল্লাহাম হচ্ছেন নবি আউব রাজী হচ্ছেন সিদ্দিক এবং ওমর এবং ওসমান আমরা জানি পরবর্তীতে তারা উভয়ে সেই সমস্ত সৌভাগ্যবান মহান সাহাবিদের অন্তর্ভুক্ত যারা দুনিয়াতে অবস্থান করেই জান্নাতের সুসংবাদ লাভ করেছেন দুনিয়াতে অবস্থান করেই যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন বিশিষ্ট সাহাবিদের সংখ্যা দশ জনের থেকেও বেশি কিন্তু একই হাতি একত্রে যে জনের নাম এসেছে তাদেরকে আমরা আশারা মুবাসারা আশারায় মুবাসারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন ব্যক্তি হিসেবে জানি এবং সেই হাদিসটিতে সাইদ ইমন জাইদ রাজিউল্লানহ বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন আউ বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি এভাবে তিনি শেষ পর্যন্ত মোট দশজন ব্যক্তির নাম বলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওসমান রাজিদুল্লানহ তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন ব্যক্তির অন্যতম একজন এবং শুধু তাই নয় আমরা যখন তার মর্যাদার আলোচনা করছি আমরা দেখতে পাচ্ছি একের পর এক হাদিস আসছে যেগুলো রাজি উল্লুর মর্যাদাকে আমাদের সামনে স্পষ্ট করে তুলে একজন ধরছেহি লেখক ছিলেন অর্থাৎ কুরআন যখন নাজিল হয়েছে সেই কুরআনের আয়াতকে উসমান রাজন নিজের হাতে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন আইসা রাজি উল্লাহা তিনি বলছেন আমি দেখেছি আল্লাহ রাসুল সাল্লাহাম উসমানের বিপরীতে ঠেজ দিয়ে বসে আছেন যখন আমি তার কপাল থেকে অর্থাৎ রাসুল্লাহ সাল্লা কপাল থেকে ঘাম মুছে কেন আমরা জানি যখন কোন আয়াত নাজিল ওহিন হয় বিষয়টি দ্বারা রাসু সাল্লাহ আক্রান্ত হতেন এবং সেই সময় তিনি ঘামতে থাকতেন কাজে আয়েশা রাজিউল্লা সালা তিনি বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমানের বিপরীতে ঠেস দিয়ে বসা অবস্থায় ওহিনাজিল হয়েছে এবং এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমানকে বলেছেন হে উসমান এটা লিপিবদ্ধ একে লিখে রাখো সংরক্ষণ করো এবং আয়সা রাজিতা তিনি আরও বলছেন এবং তিনি নিজেই নিজেকে বলছিলেন আল্লাহর কসম। আল্লাহর এই বান্দাটি অর্থাৎ উসমান আলী তোলা রাসুউল্লা সাল্লাহ্লামের নিকট এত মর্যাদাশীল যে আল্লাহ তাকে সম্মানিত করার ইচ্ছা পোষণ করলেন যখন দেখলেন উসমান আলীতাল রাসু সাল্লাহ্লামের কাছে এসে বসে আছেন এবং সেই অবস্থাতেই অহি নাজিল হলো। এর অর্থ এরকম একটা পরিস্থিতিতে শুধুমাত্র তখনই ওহি নাজিল হতে পারে যাদের উপস্থিতি আল্লাহ পছন্দ করেন এবং তাকে ওহি লিপিবদ্ধ করার মাধ্যমে সম্মানিত করলেন ছিলেন একজন সম্মানিত এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম উসমান রাজি তহ সম্পর্কে আরো বলেছেন আমার সকল সাহাবিদের মধ্যে ওসমান আখলাকের দিক দিয়ে আমার সাথে সবচেয়ে বেশি মিল রাখে আখলাক চরিত্রগত দিক থেকে উসমান আমার সাথে সবথেকে বেশি সামঞ্জস্য বা মিল রাখে এই হাদিসটি শোনার পরও আমরা কিভাবে উসমান ব্যাপারে সন্দেহ প্রবণ হতে পারি কিভাবে আমরা প্রশ্ন তুলতে পারি যে তিনি নাকি আমানতের খেয়ানত করেছেন সুফান আল্লাহ উসমান রাজন আরও সৌভাগ্যবান কারণ তিনি তাবুক যুদ্ধের সময় মুসলিমদের বাহিনীকে প্রস্তুত করে দিয়েছিলেন এবং সেই বাহিনীর প্রয়োজনীয় রসদ স্মরণ জামি ইত্যাদি তিনি সরবরাহ করেছেন এবং এই অভিযানটি পরিচিত কষ্টের অভিযান নামে আল উসরা কারণ আলসুফ মহমতলা কুরআনে এভাবেই এই অভিযানটিকে নামকরণ করেছেন কারণ সেটা ছিল প্রচন্ড গরমের সময় এবং দীর্ঘপথ মুসলিম সেনাবাহিনীকে পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে আল্লাহ সেই অভিযানটি সম্পর্কে বলছেন লিমোহি মি ব্যাং মিন হুম বালি আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা উসুরা বা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল অতপর তিনি দয়া পরবর সন তাদের প্রতি নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল এবং গুরুণাময় এই আয়াতটি আমরা জানি নাজিল হয়েছিল তাবুক যুদ্ধের সেই বাহিনী সম্পর্কে এবং যখন রাসুউল্লাহাম সাহাবিদেরকে বললেন সেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং রওনা দিতে এবং প্রত্যেককে তিনি অনুরোধ করলেন সবাই যেন বাহিনী গঠন করতে সাহায্য করেন প্রত্যেকে তার নিজের সামর্থন অনুসারে অর্থ সম্পদ খরচ করতে রাসু সাহসালাম তাদেরকে উৎসাহিত করলেন দান করতে উৎসাহিত করলেন এরকম একটি সময় ওমর আদিত্যান্ন তিনি বেশ অর্থসম্পদের মালিক হয়েছিলেন এবং তিনি মনে মনে ভাবলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় সুযোগ অর্থাৎ এখন যখন আমার হাতে অর্থ সম্পদ আছে এবারে আমি দান করব এবং সবার থেকে বেশি দান করব যার মাধ্যমে আমি মর্যাদায় আবু বকরকে পরাজিত করতে সক্ষম হব এবং আমরা জানি সাহাবারা পরস্পরের মধ্যে ভালো কাজে সৎ কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন এবং এটা অত্যন্ত উত্তম একটি মানসিকতা অর্থাৎ ভালো কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করা অমর দিতান্ন তিনি সুযোগটিকে কাজে লাগাতে চাইলেন এবং তিনি সম্পদ নিয়ে আসলেন তিনি